আনাস রাজিল তালান্নতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলাইসাল্লাম খায়বার ও মদিনার মাঝে তিন দিন অবস্থান করলেন এবং হুয়ায়ার কন্যা সাফিয়ার সঙ্গে রাতে বাসর যাপনের ব্যবস্থা করলেন আমি মুসলিমদেরকে তার ওয়ালিমার দাওয়াত দিলাম নবী সাল্লাহু আলাই সাল্লাম দস্তরখানা বিছানোর নির্দেশ দিলেন এবং সেখানে গোস্ত ও রুটি ছিল না খেজুর পনির মাখন ও ঘি রাখা হল এটাই ছিল রসুল সাল্লাহু আল্লাহ সাল্লামের ওয়ালিমা উপস্থিত মুসলিমরা পরস্পর বলা বলি করতে লাগলো তিনি অর্থাৎ সাফিয়া রাসুলসাল্লু আসাল্লামের সহধর্মিনীর মধ্যে গণ্য হবেন নাকি কৃতদাসীদের মধ্যে গণ্য হবেন তারা বলা বলি করলেন যে যদি নাবী সাল্লাহু আলাই সাল্লাম সাফিয়ার জন্য পর্দার ব্যবস্থা করেন তাহলে নাবী সাল্লু আলাইস্লাম এর সহধর্মিনী হিসাবে গণ্য করা হবে আর যদি পর্দা না করা হয় তাহলে তাকে কৃতদাসী হিসেবে মনে করা হবে যখন নবিসাল্লু আলাই সাল্লাম সেখান থেকে অন্যত্র যাবার ব্যবস্থা করলেন তখন সাফিয়ার জন্য উটের পেছনে জায়গা করলেন এবং তার ও লোকদের মাঝে পর্দার ব্যবস্থা করলেন